بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ وَاللَّاتِي يَأْتِينَ الْفَاحِشَةَ مِن نِّسَائِكُمْ فَاسْتَشْهِدُوا عَلَيْهِنَّ أَرْبَعَةً مِّنكُمْ فَإِنْ شَهِدُوا فَأَمْسِكُوهُنَّ فِي الْبُيُوتِ حَتَّى يَتَوَفَّاهُمُ الْمَوْتُ أَوْ يَجْعَلَ اللَّهُ لَهُمْ سَبِيلًا سورۃ الصفا পরিবেষ্টিত হচ্ছে তাফসিরে জালালাইন থেকে সূরা নিসা আয়াত 19 থেকে 18 পর্যন্ত بسم الله الرحمن الرحيم واللاتي ياتين الفاحشه من نسائكم তোমাদের নারীদের মধ্য থেকে যারা অশ্লীল কাজ করে ফেলবে নারীদের তোমাদের নারীদের মধ্যে আর বা আটাম তাহলে তোমাদের পুরুষদের মধ্য থেকে চারজন সাক্ষী তলব করো তাদের বিপক্ষে ফাঁসা শিদ তাদের বিপক্ষে তোমাদের পুরুষদের মধ্য থেকে চারজন সাক্ষী তলব করো তো কেউ জিনা করল এটা সাবেত হওয়ার জন্য চারজন পুরুষের শাহাদ মহামলা দুজনের তো কোনো। মামলাতে কোনো একজন ব্যক্তির বিপক্ষে কোনো রায় দেওয়ার জন্য সাক্ষী লাগে আছে যে দুই চারজন যে সাক্ষী দেবে সেটা হলো একদম আইনে ফাইনের মধ্যে মুক্তালা এই হালাতে তারা দেখতে হবে কালামে ফির এই হালাতে দেখতে হবে এবং চারজন তারা আদন্ত হতে হবে এটা বলতে হয় না আদেল হতে হবে চারজন আদেল দুইজনকে যদি এই অবস্থায় দেখে যে তারা আইনে ফেলে মুক্তলা এরপর তারা কাজের কাছে এসে এবং তাদের মধ্যে হওয়ার সব আছে। আছে মুসলমান ঠিক কি এরপরে তাদের জিনাটা সাবেধ হলে এরপরে তারা যদি বাকেরা হয় তাহলে একশো দৌড়রা মারা হবে শাকিল বলবেন যে দৌড়ার পাশাপাশি তাদেরকে এক বছরের জন্য দেশান্তর করা হবে আর তারা যদি এই বিবাহিত হয় তাহলে তাদেরকে পাথর মেরে হত্যা করা হবে শাস্তিটা অনেক কঠিন এক তো হলো যে ইসলামীয় হুকুমতটা এমনই হবে যে সেখানে জিনা করার মত কোনো পরিবেশই আসবে না জিনা কি জন্য করবে প্রয়োজন তো মিটাতে পারে সে বিয়ে করলে প্রয়োজন মিটাতে পারে ইসলামী হুকুমতটা এমনই যেখানে সহজে কেউ বিয়ে করে ফেলতে পারে অল্প পয়সা দিয়ে বিয়ে করে বিয়ে করে ফেলতে পারে আর যদি কারো বিয়ে করার ক্ষমতা না থাকে ঠিক আছে সে একটা বান্দি কিনা নেবে। বান্দি কেনার পয়সা নাই তাহলে কারো কাছে বলবে যে আমার একটা বান্দি হাতিয়ে দিন এরপরও যদি কোনো হাবিস জিনার মধ্যে মুক্তলা হয় পরিবেশ একদম নামো আফেক জিনার মতো করার মতো কোনো পরিবেশই নাই তারপরও যদি কোন হাবিস জিনার মধ্যে মুক্তলা হয়ে যায় তাহলে সেখানে জিনার মুক্তা হয়ে গেছে দুই একজনে দেখেও ফেলছে এক দুই জনে দেখে যদি এক দুই জনে দেখে তাহলে তাদেরকে সাবধান করা হয়েছে সাবধান অন্যদের কাছে যতক্ষণ পর্যন্ত তোমার কাছে চারজন সাক্ষী না থাকবে ততক্ষণ মধ্যে মুখ খুলতে পারবে না তুমি দেখছো ঠিক আছে কিন্তু তারপরও তোমার হাতে যদি চারজন সাক্ষী না থাকে বলতে পারবে না বললে যেহেতু চারজন সাক্ষী নাই তোমাকে উল্টা হবদে হজব করা হবে এবং সারা জীবনের জন্য তুমি এই কাবিলে সাহায্য থাকবে না সাহায্য আবাদা এই অবস্থা হয়ে যাবে চুপ দেখেও চুপ চারজন সাক্ষী চারজন এমন আদেল চারজন আদেল ব্যক্তি যদি কাউকে জিনা করতে দেখে পরিবেশটা এমন তাহলে এই মানুষ এই মানুষটা আসলে কতটা ভাবিস না যে চারজন ভালো মানুষ এ দেখে ফেলছে এমন জায়গায় সে জিনাটা করছে তাহলে ওরা আসলে পিঠা লাগানো দরকার না বাকি এখন রইল যে চারজন দেখা তো অনেক মুশকিল এই ব্যাপার ফজল নহাজ করে চারজন যাইতেছে পরে দেখলো যে একজন জিনা করতেছে এটা এমন হবে ইসলামের ঐকুমতটা এমন নেই সেখানে জিনা কম হবে তারপরে যদি কেউ করে ফেলে তাহলে তোমাকে মুখ দিয়ে বলতে না করা হয়েছে তুমি তাদেরকে উপদেশ দিতে তারা নিষেধ করা হয়নি তাদেরকে গিয়ে তুমি বলো বুঝাও যে ভাই আমি তো দেখে ফেলছি আমি অন্যদের কাছ থেকে বলতে তো পারবো না একেবারে এই জন্য এমন কোন ঘটনা বাস্তবে ঘটছে কিনা ইসলামী হুকুমতদিন ছিল আমাদের হাতে চারজন সাক্ষী পাওয়া গেছে তারপরে গিয়ে সাক্ষী দ্বারা জিনা সাবেত হয়েছে তারপরে গিয়ে হদ জারি করা হয়েছে আমার তোদের মনে হয় যে একটা ঘটনা এমন ঘটে নাই হ্যাঁ যেগুলো ঘটছে আগেও যেগুলো ঘটছে এখনো যেগুলো ঘটতেছে নিজের থেকে এসে একার করতেছে যে আমি তো পাক করে দুনিয়ার যেন আমি রহমান এমন ঘটনা ঘটছে আরে তো দুই পাঁচ বছর আগে পশ্চিম দিকে ওইরকম ঘটনা একাধিকবার ঘটছে তো নিজের থেকে এসে বলতেছে আর পরিবেশটা যখন এমন হবে তখন মানুষের দিলের হালাতটা এমনই হবে যদি কারো থেকে হয়ে যায় তাহলে সেটা পড়া হবে না নিজের নিজে অন্তত পড়েনিও হুদুদ এগুলোকে এগুলোকে বলা হয় জাহাজের হুদুদ কে বলা হয় কি জাওয়াজ মানে মামানে হদগুলোকে গুলোকে রবহাম মামানে বানাইছেন মানে হদ এমন যে হদটা কায়ে করা হলে হ্রদে অন্যান্য মানুষকে জিনা অন্যায় অপকর্ম থেকে বিরত রাখবে এখন দেখো যদি হদ ছাড়া অন্য কোন জিনিস মাওয়ানে হতো তাহলে হদের কঠিন বিধান হ্রদের আলমিন দিতেন দিতেন মানে শুধু মহজ দা আওয়া মহজ দা আওয়া বেলুতফিন এটা দ্বারাই যদি সব রকমের অন্যায় এগুলো থেকে মানুষ বিরত থাকত তাহলে কঠিন বিধান কিরবুল্লা আলমিন দিতেন আর যেই রোগের জন্য করলে এই শাস্তি চুরি করলে শাস্তি নামাজ না পড়লে এই শাস্তি যত শাস্তি দেওয়া আছে এগুলোকে হলে যাওয়া তার মানে এই অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য রব্বুল্লাহ আলমিনের পক্ষ থেকে ওষুধ হলো এটা নামাজ না পড়লে তাকে যদি নামাজ না পড়ে তাহলে তাকে জেলখানে বন্দি করে রাখা হবে আবু হানিফ রহমুল্লা রায় তুলনামূলক হালকা আর ইমাম শাফির মালিক রহমুল্লা হত্যা করে ফেলা হবে একদম হত্যা করে নামাজ পড়ে না সে আবার হত্যা করে ফেলা হবে শাফির বলেন যে তাকে জজরান হত্যা করা হবে ইমাম আহমদ বিন হাম্বাল রহিমাহুল্লাহ বলেন তাকে রিগদাতান হত্যা করা হবে আর আবু হানিফা বলেন যে তাকে দিন পর্যন্ত জেলখানে বন্দি রাখা হবে যেন সে তবা করে পুরোপুরি ভালো হয়ে যায় তাহলে তারা এখানে বন্দি করে রাখা এই যে তাহলে বুঝা গেল যে তর্কে সলা রাহ আলমিনের পক্ষ থেকে হদ হলো এটা এখন এটা ছাড়া যদি নরম ঔষধে এই গুণার থেকে মানুষ বাস্তবিক বিরত থাকতো এটা যদি হতো রবিনা কেন দিলেন আসলে ওষুধ সেটাই সেটা যদি প্রয়োগ করা হয় তাহলে এই অন্যায় কাছ থেকে মানুষ বেপকভাবে জিনা থেকে বিরত থাকার জন্য ওই ওটাই হলো জাহাজের যেটা হদ চুরি থেকে বিরত রাখার জন্য ওই হাত কাটা এটাই হলো জাহাজের আল্লাহ কে সাফিকার দিল এমন ব্যাপারটা মধ্যে আসছেন যেহা চল্লিশ দিন বৃষ্টি হলে যতটুকু উপকার বয়ে আনবে জমিন বাসীদের জন্য তার চেয়ে বেশি উপকার আনবে একটা হদ যদি কায়ম করা হয় একটা হ্রদ যদি করা তো দিন শরিয়াত আকসার জিনিসগুলিতে হলো এমন বালায় আকাল হাতের টাকাই দোকানে নাস্তিক ফাইদা কাজ যে সকল দেশে দুনিয়ার যে সকল দেশে পুরোপুরি ইসলামের হুকুমত নেই কিন্তু এক দুইটা আছে এক দুইটা যাই আছে যেহেতু এটা আল্লাহর হুকুম আর আল্লাহর এক দুইটা হুকুম যে পালন করবে সে ওই এক দুইটা হুকুমের ফায়দা সে ঠিকই পাবে যে সকল দেশগুলোতে হুকুমের ফায়দা শুধু বাকি না যেটা দ্বারা শুধু জাননাতে যাওয়া যায় দুনিয়ার অনেক মানাফে আছে রব্বুল্লা আল প্রত্যেকটা হুকুমের ভিতরে এখন এই হুকুম যদি পালন করা হয় বা সেটার ফায়দা পাবে যেই পালন করুক ইমানের সাথে পালন করলে বেশি পাবে আর হাত তাকে ইমান ছাড়াও কেউ আল্লাহর হুকুম পালন করে তাহলে এটার দুনিয়াবি ফায়দা সে পেয়ে যাবে আল্লাহর হুকুম গুলো এমনই এটা যদি কেউ পালন করে তাহলে ইমান ছাড়াও কেউ পালন করে তাহলে সেটা দুনিয়াবে ফায়দাটা পেয়ে যাবে খানা খেলে পেট ভরে আমার যেমন পেট ভরে যে আল্লাহকে তার পেটটা ভরবে না কেউ পেটটা ভরবে না ঠিক তেমনি ভাবে বোঝানোর জন্য বলতেছি সততার সাথে ব্যবসা করা এই যাওয়ার ফিত্তি যাওয়ারা এটা এমন একটা আল্লাহর হুকুম যে হুকুমটা যেই পালন করবে তার ব্যবসার মধ্যে দুনিয়াবিলাসই থাকে। এটা কা ফেরা করলো মুসলমানে করলো এমন সব বিধান সব বিধানে অন্যের সাথে ভালো আচরণ করা নিজের ভিতরে তওয়াজও থাকা অন্যের প্রতি সহমর্মিতা থাকা তারপরে গরিব দুঃখীদের প্রতি মনের মধ্যে মায়ামমতা থাকা এই এইগুলো আল্লাহর হুকুম এই হুকুমগুলো এমন যেটার কারণে মানুষের এই মহাব্বত টানে এই হুকুমগুলো মানুষের মহাব্বত টানে জাহাজেগুলো এখন এই সিপাত গুলো যার ভিতরে থাকবে ইমান সহকারে যদি থাকে তাহলে আর মুসলমান হলে তো আখের দুনিয়ারটা তো বলেন তো এই যে কথাটা বলতেছিলাম যেহেতু আল্লাহ তালা এগুলোকে জাজের বানাইছেন অর্থাৎ এটা ছাড়া অন্য কোনো ভাবে যদি মানুষ অন্য কাজগুলো থেকে বেরত থাকতো চারজন যদি তাদের বিপক্ষে সাক্ষী দেয় বিহা ফিল ফিলবুত তাহলে তাদেরকে তাদের গৃহে আইকে রাখো ইসলামের প্রথম দিকে বিধানটা এমন ছিলনা এ পর্যন্ত যে মৃত্যুর ফেরেস্তা তাদেরকে তুলে নেয় কিংবা তাদের জন্য আল্লাহ অন্য পন্থা নির্ধারণ করেন আল্লাহ অন্য কোন নির্ধারণ করেন এর ঘরে বন্দী করে প্রথম দিকে এই নির্দেশটাই দেওয়া হয়েছে এরপর আল্লাহ তাদের জন্য একটা পন্থা নির্ধারণ করেছেন এই অবিবাহিত নারী পুরুষ তাদেরকে একশো দৌড়া মারা হবে তোমাদের এটা দিয়ে গায়ের মধ্যে দাগ পরবে হয়তো চামড়াও ছিলে যাবে কিন্তু হাডি ভাঙবে না এটা দিয়ে যদি কারোর পিটা দেওয়া হয় চিকন দিয়ে তাহলে তো চামড়া একদম ছিলে যাবে না কোনো কোনো সময় হাড্ডি ভাঙবে না ওয়াতি বিহা এটা হলো ইন্দা শাহ এক বছরের জন্য করবে তবে বলেন ইমাম যদি থাকতে দেওয়া হয় তাহলে আবার এরকম অঘটন ঘটা তাহলে তাকে এখান থেকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হবে যেই জায়গাটা তুলনামূলক এখান থেকে আরো বেশি মাহফুজ সেখানে গেলে সে খারাপ কিছু করবে না আর যদি তিনি মনে করেন যে না এখানে থাকলে এই এলাকায় থাকলে সে আমার নজরের সামনে থাকবে তাকে অন্য জায়গা পাঠিয়ে দিলে তো একবার এই মুক্তার হয়ে খ্রিস্টানদের সাথে মিশে গেছে পরে অমরুদ্দীল আফসুস করছেন পরে তিনি কসম খেয়ে বলছেন যে আমি আর সামনে আর কাউকে তাগরিব করব না এই যে দেখো তার এটা যদি জালদেব মিয়ার মতো পক্ষ থেকে নির যেহেতু আগে মহিলাদের কথা বলতেছে সেই মফসানা বলা হয়েছে বিবাহিত তার তাকে রজম করা হবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে পাথর নিক্ষেপ করে হত্যা করা হবে অফিল হাদিজ লুইনাল হাদ্দু হাদিজ শেরিফের মধ্যে আসছে যখন হত্যা বয়ান করা হয়েছে মানে ওই যে তোমরা আমার কাছ থেকে হুকুমটা নাও আল্লাহ তাদের জন্য একটা পন্থা নির্ধারণ করেছেন প্রথম আয়টা তেলাওয়াত আছে হুকুম আছে আর দ্বিতীয় আয়টা তেলাওয়াত কি হুকুম আছে তাই না আগেরটা তো হলো যে দুই পুরুষ অশ্লীল কাজ করবে আয় আলফা হিসা মুসান প্রথমে অন্যান্যদের রায় উল্লেখ করতেছেন যে এখানে সামনে যে ব্যাখ্যা দেবেন সেই ব্যাখ্যা দিয়ে তিনি দ্বিতীয় মানাটাকে জি দেবেন যে এখানে উদ্দেশ্য হলো আল্লিও তো কিন্তু যেহেতু এখানে আলফাহ একটা মেজদা কেউ কেউ বলছেন যে জিনা সেই বলতেছেন তাহলে জিনা হলে অর্থটা কি হবে তারা দুজন শব্দ আনা হয়েছে কিন্তু উদ্দেশ্য হলো রজুল আর মার শামসাইন আবাইন আকমের এখানে আনা হয়েছে যারা ফাহিসার মেজদাক বলেন কি জিনা অথবা জুতা পিটাই করার মাধ্যমে যদি তারা তা করে ও আসল হালা আমালা এবং আমল সংশোধন করে নেয় ফাদু আনহুমা যে তা করে তার জন্য তবুল অনুগ্রহকারী এত বড় অন্যায় করলো তারপরে আল্লাহ বলতেছেন আল্লাহর রাহিমা তাহিমা কেন কারণ সে যত অন্যায় করুক যেহেতু এটা কুফর এবং শিল্কের নিচে এটা তো সে ক্ষমা পাইতে পারে উদ্দেশ্য হয় জিনা জিনা যদি উদ্দেশ্য হয় তাহলে ওই হদের আয়াত জালদে মিয়া অথবা রজম ওই আয়াত দ্বারা এটা মনসুখ হয়ে গেছে ওয়া কাজা মানে ওয়া কাজা মনসু খুন ইন উরিদা বিহা এমনিভাবে ভাবে এই আয়াতটা মনসুফ যদি এখানে এই শব্দটা এইটাকে সমিতা বলে এইটা নবীর নামের নাম দ্বারা এই বানানো এটা নবীর এটা বেজ না বেদবি না একটা এটাকে আরবিতে এলাম শব্দ দিয়ে দাবির করে কেউ কেউ এলাম গোলাম থেকে গোলাম কাছে যে এটা দ্বারা যদি লিওয়াতা মুরাদ নেওয়া হয় তাহলে এই হুকুমটা মনসুখ হয়ে গেছে কিসের দ্বারা মনসুখ হয়েছে আয়াতের দ্বারা ওই যে আগের কথার সাথে কি আসবে হদ যদি জিনা মুরাদাও তাহলে এই আয়াত মনসুখ হয়ে তার কায়ে যদি লিওয়াতা মুরাদ নাও তাহলেও তার জায়গায় হ্রদ কায়েম হয়েছে বাকি রইলো যে যদি লিওয়াতা কেউ করে ফেলে তাহলে এখন হত আসবে কিন্তু হত কি ফল মফল দু আসবে না একজনের উপর আসবে বলেন যে যদি তারা গায়ের মহসেন হয় তাহলে তাদের উপর জনের উপরে আসবে তারা বিবাহিত হয় তাহলে রজমটা আসবে না এটা বলতেছে কাদা এমনি ভাবে মনসুখ ও কাদা মনসুখা বিহার এমনি ভাবে হদের আয়াত দ্বারা মনসুখ হয়ে গেছে যদি না কিন্তু যদি এক লাম হয় তাহলে রজমটা আসবে না বলেনার সুরতে যদি মহসানো হয় তারপর তারা শুধু জামদের মিয়া লাগানো হবে আর দেশান্তর করা হবে এই হয়েছে আবু আনিমাত রায় হলো আর ইমা মালেক এবং আহমদ রাহিমাহ রায় হলো মুতলকান তাদের উপরে রজম করা হবে মুতলোকান রজম করা হবে না ভুল বললাম ইমা মালিক এই যে মানে ওই যে মফুল মফুলের কথাটা বলা হলো যে মুতলকান রজম করা হবে তার মানে তারা মোহসান হলেও রজম করা হবে গাই মোহসান হলেও মানে এর শাস্তি রজম মালেক এবং আহমদ রাহিমুল্লাহর কাছে মনসুখ হয়ে গেছে এটা তো সবাই বলে এখন মনসুখ হওয়ার পরে যদি মসান হয় তাহলে তো ফায় মফল দুজনের উপরে এই জালদে মিয়া আসবে মানে জিনারটাই আসবে আর যদি হয় তাহলে মফলের উপরে রজম আসবে না ফায়নের উপরে রজম আসবে ম ফুলের উপর ওই জালদে মিয়া রেবে আমি আসবে এই কথাটা বুঝছো কার্লার রায় আর মালিক রহমদ রহিমার রায় হলো এগলামের সুরতে নজম আসবে মহাসান হলো মহসান হলো আর আমি রায় হলো যে তাদেরকে উঁচু পাহাড় থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে তারা গড়াতে গোড়াতে মরবে অথবা তাদের উপরে দেয়াল ফেলে দেওয়া হবে চাপা মারা যাবে রায় আসে এই যে এক হয়ে গেল কেন যেহেতু লেওাতার ব্যাপারে স্পষ্ট কোনো হদ হাদিজ শরীফে আসে নাই এই স্পষ্ট কোন হদ আসে নাই ব্যাপারের মধ্যে কারো তার আগুন দিয়ে দেওয়া হবে একেবারে আচ্ছা চলো তো হলো যে আয়াত মঞ্চুক হয়ে গেছে বললো এবার মুসাল্লিম বলতেছে যে আয়াতের মধ্যে দুটা কৌর বলা হলো একটা হল আয়াত মুরাদ হলো জিনা একটা লেওাতা বলতেছে এখানে লেওাতার আজহার কেনা মানে হলো প্রথম যারা যারা বলেন যে এখানে হা জমির হলো যে হলো তারা মুরদ হলো জিনা الاول ومن القائل الاول قال प्रथम قول القائل যারা তারা বলেন ارادا الزانيه والزانيهت اراد الفاعل الله اراد الله الزانيه والزانية الله تعالى এখানে তাসনিয়া দ্বারা মুরাদ নিছেন জানিয়া এবং জানিয়তা এখন মুসান্নেফে এই উনাদেরই কথাটাকে রদ করতেছেন ويردوه تبينهما من المتصله بضمير الرجال যে মিনে জার্রার সঙ্গে মিলিত হয়েছে জমা মোজাক্কর জমিন ওই দেখো মিনকুম মিনকুম আছে না এখানে এটাকে তো তাবিল করা যাবে এখানে উদ্দেশ্য বলা হয়েছে মোত্তা হয়েছে জমিরুর রিজাল এই জমিরুর রিজালের সঙ্গে মিনে মোত্তা আর বয়ান মিনে বয়ানের এর্তেসাল এটাই তাদের ওই কথাটাকে রদ করে দিচ্ছে তোমার উপরে যে তাদের কথাটাকে রদ করে দিতেছে দুইটা জিনিস একটা হলো যে তাসনিয়ার জমি তাসনিয়ার তফসির আনা হয়েছে মিনে যাররা এবং কুম দারা এই জিনিসটা রদ করে দিতেছে আরেকটা হলো এখানে যে কথা কথাটা বলা হইছে। যে আজ হুমা কিন্তু তারা যদি দেখো তাহলে তাদেরকে শাস্তি দেওয়া শাস্তি দেওয়ার পরে যদি তারা তওবা করে তওবা করলে তাদেরকে আর কিছু বলবে না এই দুইটা কাজের মধ্যে তাদেরকে শরীর করা হইল না যে হুমা মানে জনের ব্যাপারে তোমাদের আচরণটা এটা হবে যে দনোজনকে তোমরা শাস্তি দিবা আবার দনোজনে তওবা করে ফেললে দোনো জনকে ছেড়ে দিবা এখন এই যে এবং যা এই তিনটা কাজের মধ্যে শরিক এই দোকান শরিক যে হলো এটাই বুঝাইতেছে নারীদের বেলায় কি হবে পিছনে গেছে আসল হদ আসার আগে আসল হদ আসার আগে জানিয়া মহিলাদের হুকুমটা কি পিছনে গেছে না তার ঘরের মধ্যে আটকায় রাখবে তাহলে জানিয়া মহিলার হুকুমটা কি সেটা পিছনে গেছে হলে ঘরের ভিতরে আটকায় রাখবে কিন্তু এখানে বলতেছি কি ব্যাপারে হুকুম হলো তাদেরকে শাস্তি দেবে এবং তিনটার মধ্যে হুমা দনুজন শহীদ করা হলো এই কেউ বোঝাইতেছে আপনাদের কথাটা বাদ ওরুদ্ এই যে তারা ধরোজন শরিক শাস্তি দেওয়া করা এবং তো ক্ষমা করে দেওয়া এই তিনটা কাজের মধ্যে তারা শরিক এইটাও আপনার কথাটাকে রদ করে কেন এই যে এই জিনিসটা তো রিজালের সঙ্গে খাস কেন্দা হাবস কারণ পিছনে মেয়েদের ব্যাপারে হলো তাদেরকে হাবস ফিল বোঝা গেলো যে এখানে যেটা করা বলা হয়েছে এটা জাহানিয়ার ব্যাপারে না এটা ব্যাপারই থাকে। যা কবুল করা আল্লাহ নিজ অনুগ্রহে নিজের উপর আবশ্যক করে নিয়েছেন মানে যে তাহা কবুল করাটা আল্লাহর উপরে দায়িত্ব আল্লাহর জিম্মায় জরুরি এখন আল্লাহর জিম্মায় কোনো কিছু জরুরি হয় না এটা ব্যাখ্যা দিতে এখানে আল্লাহরি মানে আল্লাহ করে জরুরি করে নিয়েছেন যেই কবুল করার বিষয়টা আল্লাহ নিজের উপর জরুরি করে নিয়েছেন বিফদ নিজ অনুগ্রহে সেই তৌবা কোনটা লিল্লা সেটা হলো সকল লোকদের তাওবা যারা অন্যায় কাজ করে ফেলে অজ্ঞতা বশত। মানে যেই তবুল করার জিম্মারি আল্লাহ নিছেন সেটা কোন তাদের যারা অন্যায় কাজ করে আসা যখন তারা আল্লাহ নাফরমানি করে ওই মুহূর্তে তারা ইদ আসা যেই মুহূর্তে তারা আল্লাহর নাফরমানি করে ওই মুহূর্তে যারা জাহেল তো জাহেল মানে এটা তারা তাহলে এর বিপরীত হবে জেনে বুঝে অন্যায় কাজ করে তাহলে তার তবাকে কবল করবেন এটা সমাধান হলো কাজী তিনি বলেন যে কুল্লু কুল্লু ফাহু আহুন যে কেউ আল্লাহ নাফরমানি করে নাফরমানি করা কালে সে আল্লাহ তাহল গজবাহী থাকে যদি সেই হালাল মনে করে না করে যে কেউ আল্লাহ নাফরমানি করে নাফরমানি করা কালে সে আল্লাহ আল্লাহ এবং আল্লাহ কহরো গজব এগুলোর ব্যাপারে সে জাহিলি থাকে এটি এখানে বোঝানো হয়েছে লিল্লা তোবা যারা অজ্ঞতা বসত অন্যায় কাজ করে ফেলে আমিন এরপর তারা দ্রুত তবা করে দ্রুত দ্বারা উদ্দেশ্য কি দ্রুত দ্বারা উদ্দেশ্য হলো ওই এক হালাতে গার আসার আগেই করে ফেলে এটা দ্রুতই হবে ثُمَّ يَتُوبُونَ مِنْ قَرِيبٍ من زمان زَمَنٍ قبل قَبْلَ أَنْ يُغْرِقُوا امريطর পূর্ব মুহূর্তটা আসার আগেই সে তওবা করেছে فأولئك يتوب الله عليهم أي يقبل توبتهم وكان الله عليما بخلقه حكيما في صنعه بهم وليست التوبه للذين يعملون السيئات এ آيات এই আয়াত ধরে বোঝা যায় যে আগের বি জাহালা তিনটা যখন তাদের কারো কাছে মৃত্যু এসে হাজির হয় ও আহাদাফিন এবং প্রাণ বের হওয়ার অবস্থা সৃষ্টি হয় আখাদা ফির নজ এবং প্রাণ বের হওয়া অবস্থা সৃষ্টি হয় বের হতে শুরু করে যে মা ওই অবস্থা অবস্থাগুলো দেখে যে অবস্থার মধ্যে সে তখন থাকে এই দেখে সে বলে ই তবুতুল আন আমি এখন তহবা করলাম এই যে বুঝা গেল যে এই লোকের তহবা কবুল করা হবে না এর একটা বলা হয়েছে এখন আমি তোবা করলাম কিন্তু দেখে ফেললে যখন তারা তোবালো তুহ না দেখো এইখানে যারা জিনা করে ফেলবে তাদের জন্য কি বিধান এটা বললেন তারপরে যারা ফেলবে তাদের কি বিধান হবে সেটাও বললেন এটার আগের আয়তটা আয়সবর আয়ুকুল যে বলছেন যে কেউ আল্লাহ নির্ধারিত সীমা কে লঙ্ঘন করবে তাকে আল্লাহ জাহান প্রবেশ করাবেন সীমা লঙ্ঘন করবে বলে একটা হুশিয়ার উচ্চারণ করলেন এরপরে সীমা লঙ্ঘন করার অন্যায় কাজ করে সীমা লঙ্ঘন করা এটার এটা যেন ওই তাঁত দিয়ে ব্যাখ্যা এরপর আল্লাহ তাহলে আবার বান্দার জন্য না হয়ে যায় এটা জন্য বললো যে অপরাধ তুমি যত করো অপরাধ করার পরে যদি তহবা করে ফেলো তাহলে কিন্তু আল্লাহ কবুল করে ফেলবে তবা তো কবুল করবে না হলে মৃত্যু পর্যন্ত হুদুদের ব্যাখ্যা চলতেছে এখানে আমার মাঝখানে আল্লাহ তারা নীতিটা বলে দিলেন যে আল্লাহ কিন্তু তবা কবুল সে আগের কথা থেকে ফিরে যেতেছে তাঁত দিয়ে হুদুদের এই তাঁত দিয়ে হুদুদের আরো কিছু স্রোত আসতেছে এর কতগুলো সুরত ছিল যে কেউ যখন মারা যেত তখন তার ও যারা হতো তারা তার সম্পদের ওয়ারে যেমন হইতো। তারা ওই লোকের স্ত্রীর তার যেমন তার ভাই এ ছেলে পেলে সবাই হইছে তার নিজের স্ত্রীর ওয়ারেস টা মনে করে ফেলত যার ফলে করতে নাকি যে লোকটা মারা গেল তার নিজের স্ত্রীকে তারা নিজের ইচ্ছা মতো হয়তো বিয়ে দিত কখনো বিয়েই দিত না কোনো জায়গায় বিয়ে বসতেই দিত না আর যদি আবার কখনো করতটা কি দিয়ে তারপর নিজের জানটা ছোড়া এটা একটা দিয়ে হলদুদের আরেকটা সুর এটা এখন থেকে আল্লাহ সেটার করতেছেন তোমাদের জন্য বৈধ নয় আং তারা জোরপূর্ব নারীদের মালিক বনে যাওয়া তোমাদের জন্য বৈধ নয় জোর বনে যাওয়া এটা বৈধ নয় মানে জোর করে তাদের মালিক বনে যাওয়া তাদের ওয়ারেস বনে যাওয়া এটা তোমাদের জন্য বৈধ নয় ইসলাম এটাও আছে ছোট্ট লিখে রাখতে পারো যে এই অবস্থাটার উপরেই ছিল মানুষগুলো গুলো জামানা এবং ইসলামের প্রথম দিকে